ইবনি উমার রদিলাহ হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ আলিয়ালাম এক ভাই দরদাম করলে অন্যকে তার দরদাম করতে নিষেধ করেছেন এবং এক মুসলিম ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপরে অন্য ভাইকে প্রস্তাব দিতে নিষেধ করেছেন যতক্ষণ না প্রথম প্রস্তাবকারী তার প্রস্তাব উঠিয়ে নেবে বা তাকে অনুমতি দেবে